আগেকার মতো আবারও আপনাদের সামনে বুঝতে চাইছি আরেকটা মশালা নিয়ে সেটা হচ্ছে সম্পর্কীয় প্রথমে বুঝতে যে মেসওয়াক কাকে বলা হয় মেসওয়াক এটার আরবি শব্দ হচ্ছে সিওয়াক ढाल पलाहार दात खाद्य अथवा हम्मिषिक्त अवश्य स्थलाभिषिक्त क्या मिसव नए क्योंकि स्थलाभिषिक्त होते कारण क्ष तो, तो, तो, तो, तो एकटीज हम्म एथा विधान्यवहार कर विधान मेसरक विधान हमसे सर्ववस्थाएं सुन्नत हाँ एम की एक रोजादारे তার রোজা অবস্থায় সে মেসপাপ করতে পারবে তাতে কোনো সমস্যা নেই এবং কোন সময়ের সাথে তিনি নির্দিষ্ট করে দেননি রসইল আক্রমস ইসলাম বলেছেন রব্বি যে মেসফাক হচ্ছে মুখের পরিচ্ছন্নতার কাজ করে এবং প্রতি পালককে সন্তুষ্ট করে সেটাকে বিশুদ্ধ বলেছেন হ্যাঁ খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর একশ পাঁচ হম এরকম ভাবে রসুল আরেকটা ব্যাপক হাদিস রয়েছে যেখানে রসুল বলেন হম যে যদি আমার উন্নতের জন্য ব্যাপারটি কঠিন না হতো তাহলে আমি প্রত্যেক নামাজের সময় তাদেরকে আশা করি এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি রসিকুল আকরম মেসওয়ের প্রতি গুরুত্ব দিতেন এই কারণে আমরা মেসফাক করার চেষ্টা অবশ্যই করব আর যদিও ব্রাশকে আমরা বিকল্প হিসাবে ধরি না কেন তারপরেও মেস আরবরা সমন্বয় করে তারা আমরা শখ সালাতে সময় ব্যবহার করে আর সকাল বিকাল খানা খাওয়ার পরে তখন তারা ব্রাশ ব্যবহার করে সমন্বয় করলেই ভালো হয় এটি হচ্ছে আসল কথা সেই দুর্গন্ধ দূর করে দেবো যেন অন্য মানুষের আমাদের সাথে কথা বলতে কষ্ট না হয় আশা করি আল্লাহ আমাদেরকে তা করে তহিক দেবেন